ওনার এখন সময় হয়ে গেল তিনি আল্লাহ তালা কাছে এখন চলে যাবেন কারণ তিনি ফরিয়াদ করেছিলেন আল্লা তালা বনু পরাই যা যে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের পরিণতি দেখে কবুল করেন তাহলে ঠিকই আল্লাহ আর্য কবুল করলেন উনি যখন ফসলা করে দিয়েছিলেন এবং ওনার শেষ সময় চলে আসল ফয়সলা হওয়ার পরেই ওদের সিদ্ধান্ত কার্যকরী হওয়ার পরেই ওনার মানে যাওয়ার সময় চলে হয়ে চলে আসলো নবী করিম সালাম ওনাকে দেখতে গেলেন তিনি তখন ওনার শেষ নিঃশ্বাসের হালতে অলমোস্ট আছেন ওনাকে লক্ষ্য করে রসুল সালিসাম ওনাকে লক্ষ্য করে বললেন যজাক আল্লাহু খাইরান মিন সৈক হে লিডার আপনার জাতির আপনি লিডার ছিলেন আল্লাহ আপনাকে ঘিরে ধরেছিল তাদের পক্ষে একটু ফয়সালা দিয়ে তাদেরকে পার করে দেন কিন্তু আপনি আল্লাহ তালার সিদ্ধান্ত অনুযায়ী ফয়সলা দিয়েছেন আল্লাহ মনে রাখবেন আপনি আপনার আল্লাহকে যে ওয়াদা করেছেন আল্লাহ আপনাকে যে ওয়াদা করেছেন সেটা আল্লাহ আপনাকে সত্যভাবে ভাবে প্রমাণিত করে বুঝিয়ে দিবেন। এবং রসুল্লাহ সাল আলী আসাল্লাম আহ ওনাকে ওনার যখন মৃত্যু হয়ে গেল এই বিষয়ে হাজি সারিটি এসেছে যে ওনার মৃত্যুর পরে জিব্রিল আল ইসলাম চলে আসলেন রসুলের কাছে এসে বললেন মানহাদা কে এই এত নেকান্দার ইন্তকাল হয়ে গেল হে নবী যার ইন্তকালের কারণে আসমানের সকল দরওয়াজা খুলে গেল ও তাহারসের মধ্যে একটা শেকিং হয়ে গেল তিনি বেরিয়ে আসলেন কি হয়েছে ঘটনা কি তিনি এসে দেখলেন ফাইদা রহ যে উনি শেষ নিঃশ্বাস টানা টানি বা উনার শেষ নিঃশ্বাস হয়ে গেছে এবং উনার ইন্তকাল হয়ে গেছে এরপরে আসতেন আপনারা জানেন যে ওনাকে তিনি সন্ধ্যায় আসে বলতেন কাইফিয়া আমসাইতা আবার সকালে আসে বলতেন কাইফিয়া আসবাতা কেমন গেল আজকে সকালটা কেমন হচ্ছে আজকের সন্ধ্যাটা আপনার তখন তিনি বলতেন এভাবে করে যে কেমন লাগছে এরপরে যখন ওনার ইন্তকালে খবর হয়ে গেল তখন তিনি আপনার রাস্তায় যে হাত করেছেন তার সর্বশক্তি দিয়ে আপনার রাস্তায় তিনি সংগ্রাম করেছেন ও সাদা রুসুলাক আপনার নবীদের প্রতি তিনি ইমান এনেছেন এনেছেন তাদেরকে সত্য বলে বিশ্বাস করেছেন তার উপর যে দায়িত্ব ছিল আল্লাহ তিনি সে দায়িত্ব পালন করেছেন আল্লাহ তার রুখ আপনি এভাবে কবুল করে যেভাবে আপনি আপনার নেকান্ধাদের রুহকে যত উত্তম তরিকায় কবুল করেন তার রুখকে আপনি সেভাবে আল্লাহ আপনি ইতেকবাল করেন রিসিভ করেন তারপরে তিনি আরো বলেন সাহাবিদিকে লক্ষ্য করে লকাত হাবাত মৃত্যু উপলক্ষে আসমান থেকে সত্তর হাজার ফেরিস্তা জমিনে নাজিল করেছিলেন আর কোন কারো মৃত্যুতে এরকম কোন ফেরস্তা একসঙ্গে নাজিল হয়নি হয়েছেন তাকে তাকে মোবার এই যার জন্য আল্লাহর আরসের মধ্যে কাপন সৃষ্টি হয়েছে আরস শেকিং করেছে ওনার মৃত্যু উপলক্ষে আবু আবুসামা আসমানের একটা দরওয়ার গেট খুলে গিয়েছে হয়েছে যখন ওনাকে কবরে রাখা হয়েছে কবর ওনাকে একটি চেপা দিয়েছে কবর তো প্রত্যেকে একটা করে এরকম করে একটা চেপা দিবে এভরি দিবে চাই কাফের হোক ফাজের হোক দিনদার হোক তাদেরকে চিপে ধরবে জমিন কবরে কবর চিপে থেকে তারা দুই রকম যারা কাফের বেদিন তাদের মারাত্মক কষ্টের কারণ হয়ে যাবে কিন্তু যারা দিনদার তাদের কিছু কষ্ট হলেও এই কষ্টের মধ্যে মায়া থাকবে যেভাবে মায়ের কোলে বা আসলে মা হারানো বাচ্চাকে চেপে ধরে জমিন তাদেরকে চেপে ধরে চিপে ধরা আমাদের একটু কষ্ট আছে কিন্তু এই কষ্টের মধ্যে আনন্দ আছে কার জমিন থেকে তাকে সৃষ্টি করা জমিন একটা ভালো সন্তান ফেরত পেয়েছে মিনহা খালাক না কুম অুকুম তারা তা নোখরা এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি জমিনে ফেরত নিয়ে এসেছি আবার এই জমিন থেকে তোমাকে চিন্তা করব। ডেলিভারি পেইনটা খুব মারাত্মক পেইন কিন্তু মা জানেন এই পেইনটা হজম করে একটু বরদাস্ত করতে হবে তারপরে আমার জন্য সুন্দর একটা খবর আছে এরকম মৃত্যু সময় মোমিনের কিছু মৃত্যু কষ্ট হবে কবরে গেলে মোমিনের যে চাপা দিবে দুটোর কিছু কষ্ট আছে হজম করে ফেলবে কারণ পুরস্কার আর ইন্তকার যখন হয়ে গেল নবীকার বললেন চলো আমরা দেরি করি না তাড়াতাড়ি চলে যাই আমরা সাহায্যে জলদি করে গোসল দিয়ে দেয় ইনি আখাফু আন তাসানাল মেলায় হিফাতু গাছ হানা আমরা যেভাবে হানজালাকে গোসল দিয়েছেন হানজারা শহীদ কে সাহাবিরা গোসল দিয়েছিলেন হয়তো ওনারা আমাদের দেরি হতে থাকলে সাহাবিরা জলদি গোসল ফেরেস্তারা গোসল দিয়ে ফেলবেন চলো আমরা গোসল দিয়ে ফেলি তো উনি এটা বলতে চাইলেন যে হয়তো ঠিক না তো এটা ফেরেসারা পছন্দ করেন যে তার গোসল তাড়াতাড়ি হয়ে যাক তো চলো আমরা গোসল দিয়ে দিই নবী করিমস্লাম যখন গেলেন ওনার বাড়িতে তখন সাহাদ করে ওনার মা কামছেন কারণ সাহায্য অধিকারী অত্যন্ত মানে দেখার মতো লিডার ছিলেন তো ওনাকে যখন গসল দেওয়া হচ্ছিল তিনি নিজে নবী করিম সাল সেখানে ছিলেন শাহের মা কান্দছেন আরবদের নিয়ম ছিল তারা একটু বিলাপ করতেন কানতেন আর একটু কবিতার ছন্দের মতো করতেন। আমাদের কোন কোন দেশের এলাকা মহিলারা এরকম একটু মনে হয় বিলাপ করে রোদন করে সুরে সুরে তাই না এরকম একটি করছিলেন ওয়াইলা উম্মা শাহ দিন হাজা মাতান অজেদান হাই রে মা কি হারালো কেমন বলিষ্ঠ নেতৃত্বের সন্তান কেমন শক্তিশালী তার এই লিডার ছেলেকে হারালো এরকম একটু তিনি কবিতার ছন্দে পড়ছিলেন তো নবিকার ইম সালাম বললেন কুল্লু না এ যত মহিলা বিলাপ করে রোদন করে তার ছেলেদের বিভিন্ন গুণের প্রশংসা করে সবাই মিথ্যা শুধু সের মা সালা। তার মানে সাদের মা যা কিছু বলছে কিছুই অতিরিক্ত না এই সব যোগ্যতা তার ভিতরে ছিল আর দুই নম্বর যে আল্লাহ তালা স্পেশালি স্যালাউ করেছেন একটু শোক প্রকাশ করতে আল্লাহ সাদের সাল্লা কাছে কত প্রিয় ছিলেন এটা বোঝা যায় এরপরে তিনি তার মাকে লক্ষ্য করে আরেকটু বললেন সাদের মা আলা আল্লাহ ইয়ার কাউ দামকে সাদের মা আপনার চোখের পানে কি থামবে না আপনার দুশ্চিন্তা কি দূর হবে না আপনি কি জানেন সন্ন্য কি করছে গিয়ে মুসকি হেসে দিয়েছেন আল্লাহ তালা হাসি মুখে আপনার সন্তানের এই রুহ কে কবুল করেছেন আরস এবং যার কারণে আরো সে মধ্যে একটা কাপন সৃষ্টি পর্যন্ত হয়েছে এই এরপরে নবী রিমস আল্লাহ যখন সাহাদ কে সাহাবিরা ক্যারি করছিলেন উনি অনেক বড় হেভি বললাম না ওর সাইজ অনেক বড় সাড়ে তিরিশ বছরের তাগড়া মানুষ আহ তখন কিন্তু যারা কাঁদে নিলেন ওনাকে মনে করছিলেন এত হেভি মানুষ খুব পরিকল্পনা নিয়ে কাঁদে নিয়েছেন যে ওজন আছে তারা কাঁধে নিয়ে যে একদম হালকা এত ওজন নাই কেন তো যখন হালকা যারা কাঁদে নিয়েছে তারা হালকা বললো তো মোনাফেকরা বললো মা আখাব এত হালকা তার মানে আল্লাহর কাছে দামি নাই এরকম বুঝাতে চাইলো তারা এরকম মা আখাব ফাহা তখন নবী করিম সাল আলী আসালামের কাছে খবর গেল তিনি বললেন তাই নাকি তারা এরকম বলেছে সে হালকা ঠিকই কেন হালকা হয়েছে জানো ইস ক্যারি করেছে নাকি ফেরেজ তারা তাকে ক্যারি করেছে মানুষ ওজন পাবে কেন নবী করিম সাল্লাই সাহাবাহাম আবুমার সবাই এত শোকগ্রস্ত হয়ে গেলেন অনেক হয়েছে তারা এত শোকগ্রস্ত হননি কারণ তিনি তার মিত্র ছিল বনি কোরআজা তাদের বিরুদ্ধে ইনসাফের ফসলা দিতে গিয়ে একটু তিনি হেজিটেশন করেননি এই সাহাবিকে হারানো খুব কষ্ট পেয়েছেন মা আয় সার্জি আল্লাহ তালা বলেন দেখিনি এত গ্রস্ত হতে শুধু নবী করিম সাল্লামকে এবং আবুকার অমর মতো লোকদেরকে হারিয়েছেন যখন তখন দেখি সাহাবিরা খুব ভেঙে পড়েছিলেন কিন্তু এরপরে আর কারো মৃত্যুতে এমন দেখিনি যেটা আমি দেখেছি শাহাদের মৃত্যুতে সাহাভীরা খুবই ভেঙে পড়েছিলেন তারা এত হয়েছেন কি হারিয়েছেন তারা বুঝতে পেরেছিলেন এমনকি মা বলেন যে আমি দেখলাম লামা মেহাত আবু বকর অমর রাজি আনহুমা যে আবু বকার অমর পর্যন্ত হুহু হু করে কেঁদেছেন হাত বোকা আবি বাকর মিন বোকায় অমর ও বোকা অমর মিন বোকায় আবি বাকর কাঁদেতে সবাই অনেক সাহাবিরা কাঁদছেন জন্য কান্দছেন কিন্তু আমি বুঝতে পারে এটা আবহাওয়া অমরের কান্না কারণ তাদের কান্নাটা এত ক্লিয়ার ছিল যে মানে বুজার মত করে তারা কান্না কাটি করেছেন তারা এই সাহাবীর মৃত্যুতে ওনার ফজিলত সম্পর্কে আরো হাজিস আছে একবার সাহাবি আল বার আজ এবার রাজি আল্লাহ আনু বলেন একবার নবী করিম সালাম কাছে সিল্কের একটা গিফট আসলো রেশমি পোশাক আসলো কোনো কোন সময় অমুসলিমরা কিছু গিফট পাঠাত তো অমুসলিমরা গিফট পাঠাল দামি গিফট পাঠাত পুরুষদের জন্য হারান তারা তো আর এটা জানে না তো এরকম একটা পোশাক পাঠিয়েছিল তো এক মজলিসে ওই ওই পোশাকটা নিয়ে গিফটটা ওনাকে দেওয়া হলো তো উনি হাতে দিলেন এটা এত সুন্দর ছিল এটা চমৎকার রেশম সিল্কের সব সাহাবির কোন কোন সাহাব এসে এটা হাত দিয়ে ধরলেন ও কত মোলা হাত দিয়ে ধরছেন তখন বললেন আহ আচ্ছা যাবু না মিল্লি নেহা আচ্ছা যাবু না মিল্লি নেহা বিহি এই হারির এই সিল্ক এই রেশমি পোশাকটা কত নরম কত মোলায়েম এটা দেখে তোমরা খুবই আশ্চর্য হয়ে গেলে না যে রুমাল হবে এতে বোঝা গেল যে সাহায্য কত উঁচু শান ছিল এমনি দেখতে শুনতেও তিনি মাসাল্লা সুন্দর চেহারা বড় বড় চোখগুলো ছিল দাঁড়িগুলো খুব সুন্দর ছিল সাঁত্রিশ বছর বয়সে তিনি যখন করলেন। তখন স্বাভাবিকভাবে একটা সাংঘাতিক খবর ছিল এটা সবার জন্য বলেছেন যে সাদা ছিলেন সম্ভবত মুদিনার মধ্যে সবচেয়ে মানে গঠনের দিক থেকে সব সাহাবিদের মধ্যে উঁচু লম্বা মশলা স্বাস্থ্যের দিক থেকে ওয়েল বিল্ড উনি বলা যায় উনি বেশি মজবুত দেহের অধিকারী ছিলেন আর ওনার ইেকাল হয় কিন্তু বাহিনী চলে যায় এরপরে বনু করাইজার এগুলো কার্যকরী হয় হতে হতে প্রায় ওরা মক্কায় চলে যাওয়ার পরে পঁচিশ দিন পরে ওনার ইন্তেকাল হয়েছিল যাই হোক এসা আদর আমার ইন্তেকাল হলো বনু করাইজার ঘটনার পরে এখন আমরা আসি যে আল্লাহ এই যুদ্ধের আগে অবস্থায় বা অবস্থায়। এবং যুদ্ধের অবরোধের শেষ হওয়ার পরে কি হলো এবং বনু করাইজার উপার যে শাস্তির ঘটনা হয়েছে এগুলো নিয়ে আল্লাহ তালা অনেকগুলো আয়াত নাজিল করেছেন সুরা আল আহজাবের নয় থেকে ২৭ ন আয়াতে প্রায় কতগুলো আয়াত হল নয় থেকে বিষয় আয়াতিল্লা তালা উল্লেখ করেছেন পরবর্তী পর্যায়ে সেই আয়াতগুলো আমরা তর্জমা এখন শুনি আল্লাহ তাল করেন আহমিল হে ইমদার গণ তোমরা স্মরণ করো আল্লাহ তালার ন্যামদুলোকে তোমাদের প্রতি যখন তোমাদের সে কাফেরদের বিরাট বাহিনী এসেছিল জুনুদ কয়েক বাহিনী একটা হলো মক্কা থেকে আগত করাইশা এবং আশেপাশের বিভিন্ন কবিলা এরপরে ষড়যন্ত্র আমি কি করলাম এগুলোর মোকাবিলায় তোমাদের যুদ্ধ করার ক্ষেত্রে তাদের বারো হাজার সৈন্য এবং মদিনা ভিতরে বনুকোরাইজার আলাদা আরেকটি বাহিনী এই মিলে এত বড় বাহিনীর মোকাবিলায় আমি নাজিল করলাম কি বাতাস নাজিল করলাম তুফান নাজিল করলাম আর আরো কিছু নাজিল করেছি জুনু জানলাম তার আহ্বা আমি কিছু বাহিনী নাজিল করেছি যেগুলো তোমরা দেখো নি সে বাহিনীগুলোকে ফেরস্তাদের বাহিনী ফেরেস্তারা ওখানে কি যুদ্ধ করেছিলেন তা ফেরেস্তারা নিজেরা যুদ্ধ করেন নাই বরন্ত ফেরস্তারা এসে কাফেরদের দিলের মধ্যে ভয় নাজিল করেছেন এই কাজ করে মিকে সাহায্য করেছেন ফের তারা শুধু একটা কোনটা যে সমস্ত আল্লাহ তারা সব দেখেছিলেন যখন তারা আসছিল দুশ্মন রাধে মদিনার দিকে উপরের দিক থেকে গাথফান সহ অন্যান্য কবিলা লোকগুলো আর নিচের দিক থেকে সমতল ভূমি দিয়ে এসেছিল মক্কা থেকে যারা আক্রমণ করলো পশ্চিম দিক থেকে আসছিল মক্কার বাহিনী পূর্ব দিক থেকে আসছিল গাতফানের বাহিনী এই অবস্থা দেখে তোমাদের মধ্যে মনাফিক প্রকৃতির জানা ছিল কারণ ছিল এই পরিস্থিতি জায়গা থেকে সরে গিয়েছিল অর্থাৎ চোখের দৃষ্টি এভাবে ছিল না মানুষ যখন ভয়ের কিছু তাকে চোখে এরকম করে মানুষ অবাল গাতিল কুলুবুল হানাজের আর ভয়ের কারণে দিল রু অন্তর গুলো মনে হয় এখান থেকে বুক থেকে গিয়ে গলার মধ্যে চলে আসে মানে এখন রুফ বের হয়ে যাবে অবস্থা হয়ে গেছিল ভয়ের কারণে এত ভিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন অতাদুনা বিল্না হিব্দুনা আর তোমরা কেউ কেউ আল্লাহ তালা সম্পর্কে বিভিন্ন রকমের ভাবনা করেছিল কি ভাবনা করেছিল। এই যে আল্লাহ তালা বলেছিলেন নবী করিম সাল্লা সুসংবাদ দিয়েছিলেন যে আল্লাহ তালা আমাদেরকে বিজয় লাভ করবেন বিজয় দেবেন তে এখন এই বিপদ দেখে প্রায় মাসখানিকের মতো চার সপ্তাহের বেশি যখন অবরোধের অবস্থায় আছো তখন মুনাফাতে প্রকৃতির লোকেরা কি বললো আল্লাহ খুব সাহায্য দিছে তোমাদেরকে ভুয়া খবর দিয়েছে কিসের আল্লাহ সাহায্য আসতে আমরা তো এখন টয়লেটও দিতে পারি না ভয় রাত্রে বেলায় কলখান অ্যাটাক করে মনে আছে তো এগুলা তোমরা আল্লাহ তালা সম্পর্কে তোমাদের বিভিন্ন খারাপ ধারণা কারো হয়ে গিয়েছিল যে আল্লাহ তালা বোধ হয় ধোকা সেখানে মমিনগণ মারাত্মক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তাদের জীবনে এত বড় পরীক্ষা আর পক্ষ থেকে আসে নাই কে থাকতে পারবে কি পারবে না একদিন দুই দিন না তো বদর জুতো তো সামনে গিয়েছে আর ফয়সলা হয়ে গেছে যেটাই হয় ওদের যুদ্ধ যুদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে দিনের পর দিন মাস খানিকের কাছাকাছি এরকম ইন্ত ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছিল অনেকের মধ্যে পা আর মজবুত হয়ে থাকছে না পা গুলো নড়ছে আর ওই পরিস্থিতি দেখে যখন মোনাফিকগণ আর তারা কিছু মমিন কিন্তু দিলের ভিতরে ইমান দুর্বল বিভিন্ন রোগ আসে দিলের ভিতরে ইমানের স্বাস্থ্য ভালো না ইমানের স্বাস্থ্য দুর্বল ইমানের ভিতরে রোগ ঢুকেছিল তারা কি বলেছিল যে মা ওয়াদাসুল হু ই গুরুরা আল্লাহ এবং তার রাসুল বিজয়ে যে ওয়াদা করেছেন এগুলো ধোকা ছাড়া কিছু না মোনাফিক কিসেমের লোকেরা এটা বলেছিল আরো কিছু মুনাফা কি বললো হে মদিনার লোকেরা ইয়াসবের বাসিন্দারা শোনো এখানে এভাবে দিনের পর দিন অপেক্ষা না করে চলে যাও এখানে এদের মোকাবিলা টিকতে পারবে না রণে ভঙ্গ দাও পালিয়ে যাও তারা এসে বলে নবীর কাছে রসুল্লাহামকে বলেন আমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না চোর ঢুকবে না ডাকা ঢুকবে না দুঃসেন কোনখান হামলা করে একটু অরক্ষিত আছে তো আমাকে অ্যালাউ করবেন একটু চলে যেতে রাতের বেলা চলে যেতে আল্লাহ তালা বলেন এরা মুনাফিক তাদের ঘরের কোন সমস্যা নাই আসলে ঘরে আক্রমণের সম্ভাবনা নাই এরা তো আসলে পালাতে চায় ময়দান থেকে পালাতে চায় শুধু আকোরে হামন তালা তা আর যদি কখনো তাদের মধ্যে ফেতনা চলে আসে দুঃখ আলাই আখতারে হা যদি দুশ্মন গুলো এই সমস্ত মনাফিকদের ভিতরে কোন কারণে একসময় ঢুকে পড়ে কোন কারণ ঢুকে পড়ত বাইরের বলতো এই দেখো ইমান ছেড়ে দাও আমাদের দলে কাফের দলে আস তাহলে তোমাদের মুক্তি আছে তা না হলে মেরে ফেলবোহা ও তারা তখনই তাদের ফেতনায় পড়ে যেত বলতে হ্যাঁ আমরা তোমাদের দলে আসি চিন্তা করোনা এরা হলে এইরকম তারা কি জানে যে তাদেরকে ইমানের হালাতে মেরেও ফেলতো তাহলে তো সাহায্য পেত আর দুশ্মনের হাতে পড়লে যদি তারা বলে যে আমরা মুসলমান না আমরা তোমাদের দলে আছি এই কথা বললে তাদের যান বেঁচে গেল তো কদিন বাঁচবে তারপরে মৌ কি আসবে না তখন তো মোনাফিক হিসাবে মৃত্যুবরণ করবে তাহলে কি অবস্থা হবে তারা তখন মরবে তারা জীবনের এত মায়া তারা এর আগে যখন তারা তথাকথিত ইমার এনেছিল ইমান আনতে হলে তারা আল্লাহ নবীর হাতে বায়াত করতে হয়েছিল তাই না শপথ করে ইমানে নেছিল। তখন তারা বলেছিল যে তারা যদি কোনো সময় দুশ্মনের মোকাবিলা করতে হয় কখনো পালিয়ে যাবে না পৃষ্ঠ প্রদর্শন করবে না এই ওয়াদা তারা করেই বায়াত করেছিল আর ওখান আহমাস উলা আল্লাহর সঙ্গে কৃত এই ওয়াদা শপথ এটা সম্পর্কে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবেন লক্ষ্য করে আল্লা তালা বলছেন আপনি বলে দিন হে নবী তোমাদের এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে সেফ হয়ে যাওয়া অথবা মৌ থেকে তোমরা যদি পালিয়ে যেতে চাও বা কতল হয়ে যাও কিনা খুন হয়ে যাও কিনা দুঃশন এটা করে মেরে ফেলে কিনা এগুলোর থেকে যদি পালিয়ে বাঁচতে চাও বেঁচে যাও তাহলে কতদিন বাঁচবে ভোগ করতে পারবে না মৌত হায়াত লেখা আছে আসতেই হবে একদিন আমার কাছে আপনি আরেকটু বলে দেন এই তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে যখন তোমরা আসবে আল্লাহ তালা যদি তোমাদেরকে তখন ধরে পাকড়াও করে শাস্তি দেওয়া শুরু করে দেন অথবা যাদেরকে আল্লাহ তালা তোমাদের মধ্যে পছন্দ করবেন তাদেরকে রহমত দিবেন এই আল্লাহর সিদ্ধান্ত আজাদ দেওয়া রহমত দেওয়া এক একসানে যখন তোমরা পড়বা আর তোমরা আজাদের একসানে পড়ে যাও কে বাঁচাবে তোমাদেরকে বলো তো আপনি এই কথা তাদেরকে জিজ্ঞেস করেন হেরাসুল কিছুতেই তারা আল্লাহ ছাড়া কাউকে পাবে না একান্ত সাহায্যকারী এবং একান্ত নির্ভরশীল যার উপরে ভরসা করা যায় তারা কেন আল্লাহর উপরে করে না কেন তারা মনে করে দুশ্মনের হাতে তাদের যান সেভ করা যাবে কিনা অন্যদেরকে বরঞ্চ যুদ্ধ জেহাদ থেকে ফিরিয়ে রেখেছে বলেছে যেও না দুশ্মনের মোকাবেলা মরে যাবা এবারে খুব শক্তিশালী বাহিনী আসছে এরকম ভয় দেখিয়ে বিরত রাখার চেষ্টা করেছিল যারা এবং বলেছিল যে আমাদের কাছে চলে আসা এখানে থাক সেফ থাকবা ওখানে সামনে ফ্রন্ট লাইনে যেও না এরকম এদেরকে আল্লাহ ভালো করে চিনে রেখেছেন যারা এদের কথা শুনেছে তাদেরকে আল্লাহ তালা চেনে রেখেছেন জেনে রেখেছেন এই কাপুরুষগুলো গুলো কখনোই যুদ্ধের সামনে আসতে চায় না মমেন কি যুদ্ধের যে হাতে যেতে ভয় পায় এরা ভয় পেয়েছে এরা মুনাফিদ আসি হাতানা হে মমিনে কখনো তোমাদের ক্ষয়ের খা নয় তোমরা কেউ কেউ যদি এখনো তাদের কথা বুদ্ধি মাঝে মধ্যে নাও তাদের পরামর্শ শুনো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে কারণ আসি হাতানা আলাইকুম তারা হচ্ছে আসলে তোমাদের ব্যাপারে তোমাদের কোনো কল্যাণ তারা চায় না তোমাদের কল্যাণ কামী তারা নয় তোমাদের শুভাকাঙ্ক্ষী নয় কখনো তোমাদের কোন ফায়দা হোক লাভ হোক এটা তারা চায় না তারা চায় তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে করে। তোমরা তাদের মুনাফিক হয়ে যাও পালিয়ে যাও তাহলে তারা এই কল্যাণকে নবী যখন এরকম কোন দুশ্মনের মোকাবিলা করার ভয়ের খবর আসে আপনি দেখবেন এই খবর আপনি দিলে ভয়ের কারণে তারা আপনাদেরকে আমনি করে তাকায় ভয় ভয় যে পেয়ে গেছে চেহারা দেখলে বুঝা যায় মিনাল আয়াল্লা তাদের গুলো এরকম করে ঘুরে মনে হয় যাকে মৌত ধরেছে এরকম অবস্থা তারা গেছে তাদের চোখগুলো এরকম করে ঘুরতে থাকে আশি হাত আল আলাল খাই আর যখন ভয়ের অবস্থাটা দূর হয়ে যায় তখন তারা কি করে আপনাদের সঙ্গে এমন এমনভাবে কথা বলে লম্বা লম্বা কথা বলে এবং কারো কারো বলে যে তুমি কি নিয়ে আসছো যুদ্ধের মধ্যে কি দিয়েছ আমি তো এত টাকা দিয়েছি তখন খুব লম্বা কথা বলতে চাই এতক্ষণ ভয় একদম চিপসে চুপসে গিয়েছিল এখন তার লম্বা লম্বা কথা শুরু হয়েছে এবং তোমাদের খোঁচা দিয়ে কথা বলে আমাদের মধ্যে তারা তোমাদের চেয়ে বেশি বাহাদুর দেখিয়েছে এগুলা ক্লেম করতে চায় তাদের কথা যখন তারা বলে কথা খুব ধারালো কথা হেটা কথার ভেতরে কথার পটু হাদান আলাল কিন্তু ভালো কাজে তাদেরকে না। ভালো কাজে সবটা পিছনে আসে কথার ব্যাপারে সামনে সামনে আছে আসলে এই লোকগুলো পাক্কা মুনাফে এরা ইমানি আল্লাহ তালা তাদের কোন ভালো কাজ করলে সেগুলোকে বরবাদ করে দিয়েছেন কোন আমল নামা একটি ভালো আমল আর থাকবে না তাদেরকে এরকম বরবাদ করে দেওয়া তাদের কোনো কিছু কবুল না করা তাদেরকে হালাকের মধ্যে ঠেলে দেওয়া এগুলো আল্লাহ তালার পক্ষে মোটেই অসম্ভব নয় একেবারেই সহজ যদি তারা মনে মনে কী থায় জান যদি আবার ওরা পাল্টা আক্রমণ করতে চলে আসে তাদের মানে এখন আশঙ্কা আছে যে গেছে আবার আসে কিনা যদি আবার চলে আসে তারা চায় এখন মদিনায় না থেকে বা ফ্রন্ট লাইনে না থেকে বাদু না বাদুনাফিল আরব তারা যদি ওই মদিনার দূরে যারা বেদুইন আছে ওখানে ওদের বেদুইন পল্লিতে গিয়ে সেফ থাকতে পারতো লুকে গিয়ে ওখানে এইটা করতে তাদের মনে চায় এখনো ভয় যায় না কোনখান দিয়ে আবার পাল্টা আক্রমণ করে এই তার তারা মনে চায় এখনো যে ওখানে গিয়ে লুকিয়ে থাকতে সেখানে লুকিয়ে থেকে তারা পাল্লে জিজ্ঞাসা করতো ওরা কি আসে না গেছে কোদুর গেছে নাকি আবার মক্কায় পৌঁছে গেছে কিনা তোমরা ঠিক আছো এইগুলো খবর নিয়ে দিয়ে সব সেফ তখন ঘুরে আসবে আবার মদিনা এইরকম একটা ভাব তাদের কল্পনা মনের ভিতরে এখনো চলছে যুদ্ধের পরে আল্লাহ তালা আয় তাদের করে বললেন তাদের হাকিগত কাতালু তারা এই জন্যই বিভিন্ন ওজোর দিয়ে দিয়ে তারা বিভিন্ন ওজোর দিয়ে ফাঁকি দিয়ে থেকে গেছে তো আল্লাহ তালা বলেন তোমরাগণ মোনাফেকরা যখন তোমাদের সঙ্গে থাকে না বিভিন্ন ওজোর দিয়ে ফাঁকে দিয়ে চলে যায় তবু করে যুদ্ধ তারা যায় নাই অনেকে তোমাদের মধ্যে থাকলে তোমাদের লাভ নেই আসলে যদি যুদ্ধ হতো তারা তোমাদের সঙ্গে থাকতো তারা তেমন কোন যুদ্ধ আসলে অংশগ্রহণ করতোই না আল্লা এই মোমেনদের কথা বলবেন এই খন্দকর যুদ্ধে আহদাবর যুদ্ধে মোমেনা কি মজবুতির পরিচয় দিয়েছিলেন নবী করিম সাল্লা কিভাবে হুবহু ফলো করেছেন সেই কথা আল্লাহ তালা শুরু করেছেন নিশ্চয় তোমাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ নবী আল্লাহ রসুলের জীবনে যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় আখেরাতে নাজাদ পেতে চায় এবং যে ব্যক্তি আল্লাহকে বেশি করে ডাকে তার জন্যে সবচেয়ে উত্তম আদর্শ কে রাসুল্লাহ তিনি দুঃস্মনের মোকাবেলা ময়দানে টিকে থেকে ছিলেন টিকে থেকে ছিলেন ওনাকে অনুসরণ করা দরকার ছিল যারা পালিয়েছে পালিয়ে দেওয়ার ওজর দিয়েছে তারা ওনাকে ফলো করেনি আর যারা ওনাকে ফলো করেছিল সে মমিনগণ আল্লাহর কাছে প্রশংসিত আল্লাহ তালা বলছেন হুয়া রসুল আর মোমিনগঞ্জ প্রকৃত মোমিনগঞ্জ যখন দেখল যে বিভিন্ন বাহিনী মোদিনার দিকে এসেছে ধে অ্যালায়েন্স করে এসেছে তারা তখন আল্লাহর ভেতরে ভরসা করে বলেছিল যে এই তো বাহিনী এসে গেছে এই তার ওয়াদাই আল্লাহ তালা করেছেন আর বাহিনী আসলে আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে ওয়াদা করেছেন বিজয় দেবেন সে ওয়াদায় আমাদের বিশ্বাস আছে আস্থা আছে তারা কি বলেছে হা দামা ওয়াদাসুল দুঃখ আসছে দেখতে পাচ্ছি এটা যেমন সত্য কথা এবং দুশ্মন মোকাবেলা করতে আসলে আল্লাহ তাহলে আমাদেরকেই বিজয় দিবেন আল্লাহ এবং তার রাসুল এই সুসংবাদ দিয়েছেন সেটাও আমরা বিশ্বাস করি এটা যেমন ওদের আসা সত্য আল্লাহ সাহায্য আসাও সত্য কোন সন্দেহ আমাদের নাই রাসুল আল্লাহ এবং তার রাসুল সত্যি অদা করেছেন কোন মিথ্যা ওয়াদা করেনি এবং এই বাহিনী দেখে তারা ভয় পায়নি মনাফিকদের মত বরং চল্লাহর তাওয়ারো বেড়ে গেছে এই মুমিন বাহিনী এমন। তাদের মধ্যে কিছু তারা সবাই আল্লাহ তার সঙ্গে যে ওয়াদা করেছে বাইয়াত করেছে এই কথাকে তারা ঠিক রেখেছে ওয়াদা ভঙ্গ করেনি চুক্তি লঙ্ঘন করেনি তারা টিকে থেকে হুম্মা কদন বাহু আমিন হুম্মী তাদের তাদের মধ্যে অনেকেই এই ওয়াদা রক্ষা করতে গিয়ে তাদের জীবনকে শেষ করে দিয়েছে শাহাদ বরণ করেছে আঘাতে ইহুদের ছিল এই প্রত্যেকটি ইনসিডেন্টের মোকাবিলায় তারা তাদের কৃত ওয়াদা পালন করতে গিয়ে তারা শাহাদ পেয়ালা পান করেছে অমিন হুম তাদের তাদের অনেকেই এখন বাকিটা তাদের সুযোগ কখন আসবে শাহাদাতের বরং সেই ইন্তজারে আছে তারা জানে শাহাদ মানি পরাজয় নয় শাহাদ মানি ব্যর্থতা নয় শাহাদ মানি আসল সফলতা আল্লাহ তালার সঙ্গে কৃত এই ওয়াদার মধ্যে তারা কোনো পরিবর্তন আনেনি তাদের ওয়াদা খেলাফ করেনি তাদের কথায় কোনো রদবদল বদল করেনি সিদ্ধান্ত পরিবর্তন করেনি কেন আল্লা হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব লাগান এই যে যুদ্ধ জেহাদের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল হয়ে যাচ্ছে এটা এই জন্য আল্লাহ করেন যে আল্লাহ তালা সরে জমিনে যুদ্ধের ময়দানে নিয়ে দেখতে চান কারা সত্যবাদী তার কথার সত্যতা প্রমাণ করতে পেরেছে তাদের ওয়াদা কবুল তাদের তবা কবুল করবেন এখানে আল্লাহ একটু ইঙ্গিত দিলেন যাই মোনাফেকদের মধ্যে বা দুর্বল মনা কিছু মোমেনে পড়ে গিয়েছিল তাদের এই চক্করের মধ্যে এরা যদি করে এখন তাও বা করে তাহলে এখনো আল্লাহবাদ দিকে আসবে না তাদের জন্য কি আছে আদাব রয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এবং তিনি দয়াময় আল্লাহ রব আলীর কাছে কেউ তবা করলে মুনাফি করে তো আল্লাহ তালা কবুল করে ফেলবে আর ওই কাফিরের দল যারা এসেছিল তাদের মনের কষ্ট সহকারেই আল্লাহ তালা তাদেরকে যে প্রতিশোধ এসেছিল যে ষড়যন্ত্র করে এসেছিল এগুলা সহকারেই আল্লাহ তালা তাদের মনের স্বাদ মিটাতে দিলেন না মনের দুঃখ কষ্ট ক্ষোভ নিয়েই তুফানের মোকাবিলা করতে পারল না কষ্ট নিয়ে আল্লাহ তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছেন তাদের দেশে তাদের এলাকা তাদের অঞ্চলে লামিয়ানা লু খাইয়েরা কোনো ফায়দা নিতে পারলো না তারা মনে করছিল মোদিনা বিজয় করে লুটপাট করে সব নিয়ে যাবে বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত গেল আর আল্লাহ মহমিনের পক্ষ থেকে একলাই লড়াই করে দিলেন তাই না বাতাস দিয়ে লড়াই করলেন আল্লাহ করলেন করা লাগলো কোন লড়াই করা লাগলো না খালি টিকে থাকতে হয়েছিল পালাতে হয়নি এই মজবুতির কারণে আল্লাহতালা তার বাহিনী বাতাসের বাহিনী পাঠিয়ে দিলেন বাতাসের মধ্যে তাদের গায়ের কাপড় সাপড় পর্যন্ত খুলে দেওয়ার অবস্থা দাঁড়াইতে পারে না পড়ে যাচ্ছে এমন ঠান্ডা বাতাস ছিল টিকার কোনো উপায় নাই খালি বাতাস না ঠান্ডা বাতাস প্রচন্ড দৌড়া ছাড়া কোনো গতি নাই দৌড় সব ভাগ আর কোনো উপায় নাই আবু সুবিধা আমি ভাগলাম কি ভাগবি ভাগো তো আল্লাহ তাল্লা বলেন আল্লাহ একলাই মোহাম্মদের পক্ষ থেকে লড়াই করে দিলেন মোহাম্ম লড়াই করা লাগলো না আল্লাহ যখন লড়াই করেন কেমন শক্তিশালী আল্লাহ তিনি হচ্ছেন মহাশক্তিশালী তাকে কেউ পরাজিত করতে সক্ষম হবে না তিনি গোষ্ঠীর কথা বললেন মনাফুদের কথা বললেন দুর্বল মানের কথা বললেন ভালো মোহাম্মের কথা বললেন এরপরে আল্লাহ বললেন এখন বাকি থাকলো কে আহলু কিতাব যারা বিশ্বের কথা করেছিল তাদের কথাও আল্লাহ বলছেন এখন তারা তা আহলু কিতাবিহীম রব আল্লাহ তালা নাজিল করলেন যারা ভিতর থেকে দুর্গের ভিতরে থেকে থেকে যারা গোপনে এই আহলে কিতাবের দলগুলো কাফেরদের সঙ্গে কো অপারেশন করলো ষড়যন্ত্র করল কল করেছিল তাদের দুর্গের ভিতরে থেকে আল্লাহ তাল্লা তাদেরকেও ধরলেন কলু বিহিম তাদের অন্তরে আল্লাহ তালা ভয় ঢেলে দিয়েছিলেন যুদ্ধ করার মতো সাহস নাই অনেক যোদ্ধা ছিল তরবার ছিল প্রচুর অস্ত্র শস্ত্র ছিল তারা মনে করেছে যদি কোন সময় ফাইট করতে প্রস্তুতি নিয়ে ঢুকি কিন্তু যুদ্ধ করার থাকলো না। তখন সাদ ফেসলা অনুযায়ী তাদের যারা যোদ্ধা ছিল যুদ্ধ করার মতো পজিশন ছিল তাদের মৃত্যুদণ্ড কার্যকরী হলো কাউ তা কলুন ক তাদের অনেককে তোমরা মৃত্যুদণ্ড কার্যকরী করেছিলে বাকিদেরকে তোমরা বন্দি করেছিলে তাদের হলো এই আল্লাহ তালা তোমাদেরকে ওয়ারিস বানিয়ে দিলেন গনিমতের মালের সূত্র ধরে তাদের জমিনকে তাদের ঘর বাড়ি কে তাদের সম্পদ কে তাদের ওই সমস্ত এলাকাকে যেগুলাকে তোমরা কোনোদিন সেখানে যাওনি দেখোনি তাদের এই সমস্ত বিশাল জমিন গুলো তোমাদের দখলে এনে দিলেন আল্লাহ আল্লাহ করতে পারবে না এই খন্দকের যুদ্ধ উপলক্ষে আল্লাহ তালা এই আয়াতগুলো নাজিল করে দিলেন এই নাজিল হয়ে পুরো কাহিনী খন্দকের যুদ্ধ শেষ এরপরে এই এই তখন কিন্তু হিজড়ি পঞ্চম শতাব্দীতে খন্দকার যুদ্ধ হয় এই হিজড়ি পঞ্চম শতাব্দীতে একটি ছোট ছোট ঘটনা ঘটে আজকে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লা আসজা কবিলা থেকে এক দল এসেছিল ইসলামকে জানার জন্য বা নবী করিম সাল আলামকে সঙ্গে কথা বলার জন্য তাদের প্রায় শখানিক লোক তারা এসেছিলেন আসজা কবিলা মদিনা থেকে একটু দূরে দেখা করতে এসেছিলেন তাদের নেতা ছিল মাসুদ রুখাইলা এবং তারা নবী করিম সালামের কাছে আসলো তিনি তাদেরকে বললেন যে রাত তো একটু অভাব অনটনে আসে তাদের খেজুর দিয়ে দাও তো বেশ কিছু খেজুর তাদেরকে মোদিনাতে খেজুর ভালো থাকে পরিমাণ তো তারা খুশি বলল হয়ে বললো লা আলাম আহাদান আপনাদের সঙ্গে মোটামুটি আমরা একটু কাছে আমরা মক্কার যারা করাইস এবং গাঁদান এটা তো আপনার দূষণী করেছে এটা তো অনেক দূরে তো আমরা যেহেতু আপনাদের অনেক কাছে আর আমাদের সংখ্যাও খুব বেশি না আমাদের ভয় হয় যে তাদের সঙ্গে আমরা যোগ দেই নাই তাদের দলে ভেঙে নাই এই কারণে কোন সময় যদি আপনাদের সঙ্গে তাদের যুদ্ধ হচ্ছে এই তার কারণে তারা যদি আবার আমাদেরকে অ্যাটাক করে বসে যে আমরা তাদের সঙ্গে দেই নাই কেন আহ এই জন্য আমরা একটু সেফ থাকার জন্য আপনাদের সঙ্গে মৈত্রী চুক্তি করতে চাই আমরা আপনারা কি হয়ে গেল মিত্র হয়ে গেলাম যদি আমাদের উপরে অ্যাটাক হয় আপনারা হেল্প করবেন আপনাদের উপরে আমরা হেল্প করতে এগিয়ে আসবো নবীম সাল একটা তারা ইসলাম কবুল করেনি তখন তারা কাফের ছিল বাট আলহামদুলিল্লাহ কিছুদিন মধ্যেই তারা পরে ইসলাম কবুল করে ফেললো এবং সেখানে মালিক আসন একজন তাদের মধ্যে ছিলেন তিনি বললেন তারা বললাম কবুল করবো না আল্লাহ না রাসুল আল্লাহ আমরা এরকম সাত আটজন ছিলাম বললাম তোমরা কবুল করবো না চুক্তি হয়ে গেছে তারা এখন চলে যাবে কিন্তু আমরা বললাম যে চুক্তি করলো সব করলো পাইলা তুই ইসম কবুল করে ফেলোনা কেন আল্লাহ তু ভাই আউন রাসুল্লাহ আলি আসলাম তখন আহ কথাবার্তা শুনে আহ আমরা আমাদের কবির সবাইকে হাত প্রসারিত করে দিলাম আপনার উপরে আপনার সঙ্গে চুক্তি করে ফেললাম চুক্তি করতে রাজি আছি আপনার সঙ্গে আমরা বাইয়াত করতে রাজি আছি। তবে বাইয়াত কি করব এইগুলো বলেন আগে দেখি শর্তগুলো কি আছে বাইয়াতে ইসলাম কবুল করার জন্য তখন তিনি বললেন আল্লাহুল্লাহ যে তোমরা আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কখনো সেরে করবে না এক নম্বর সালাওয়াতিল পাস ফরজ ওসাল আদায় করবা অতুতি আর তোমাদের কাছে যে অর্ডার আমাদের কাছ থেকে আসে সেটাকে মেনে নিবা আল্লাহর কথা আল্লাহর নবীর কথা শুনবা যে কোন সময় যে কোনো হুকুম দেওয়া হয় মেনে নিবা এই কয়টা শর্ত মেনে তোমরা চুক্তি করো করলেন চুপে চুপে আপনাদের তারা সবাই শুনে তোমরা কারো কাছে কিছু চেও না হাত পেত না ভিক্ষা করো না কারো কাছে সহজে কিছু চেও না চাওয়ার কাজটা ভালো না দিলেন তারপরে যে তারা সবগুলো কথাই করলেন করলেন আমরা দেখলাম পরে এরা যারা বায়াত করে গিয়েছিল তারা ওনার কথাগুলো ঠিক রেখেছে সেরে যেমন করেনি নামাজ পড়েছে যে কোনো খবর দেওয়া হলে সেটাকে মেনে নিয়েছে এমনকি কারো কাছে চাওয়া যাবে না কিছুই চাওয়া যাবে না এই জিনিসটাকে অক্ষরে অক্ষরে পালন করেছে কেউ যদি ঘোড়ার উপরে উঠেছে উঁটের উপরে উঠেছে হাত থেকে চাবুকটা পরে গিয়েছে ওটা কাউকে বলে না এই আমার চাবুটা উঠেই দাও নিজে নেমে নিজের হাতে ওটা উঠে নিয়েছে লিটারেলি আক্ষরিকভাবে পালন করেছিলেন আসলে কাউকে চাওয়া খেদমত নেওয়া এগুলো কিন্তু ভালো না সবাইকে স্বাবলম্বী করুক ইসলামের স্বাবলম্বী হওয়াটা খুব ভালো মানে হয় যে আমরা এক গ্লাস পানি দিন তো আসলে নিজে পানি নিয়ে খাওয়ার মধ্যেই কিন্তু আমাদেরকে আল্লাহ তালা এই কথাগুলো মনে রেখে এমন করা তো